বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه من ولا ومن تبعهم محسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا أما بعد عن أبي سعيد الخضري رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده বাংলার সম্মানিত সুদী ও দর্শক বৃন্দ আমরা আমাদের নির্ধারিত তম হাদিসের প্রথম পর্ব আলোচনা গত করেছি আজকে আমরা তার শেষাংশ আলোচনা করব। আমরা এই হাদিসটির মাধ্যমে যে জিনিসটা উপলব্ধি করতে পাচ্ছি। সেটি হচ্ছে এই যে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করা এটা কিন্তু একজন মানুষের ইমানি দায়িত্ব মমিনটা পরস্পরে ভাই ভাই একজন আরেকজনকে উপদেশ দেবে একজন আরেকজনের কল্যাণকামী হবে রসুল্লাহ বলেছেন আর দিন আর না সিহা দিন দিন মানি উপদেশ দিন মানি সচ্চতা দিন মানি নিরেট ও খাটি হওয়া আপনার ইমানের দিক দিকে হবেন যেমন অনুরূপভাবে একজন আরও জনের জন্য সেহাতের বেলায়ও উপদেশের বেলায়ও কল্লান কামনার বেলায়ও আপনি ওই রকম নিষ্ঠাবোধের অধিকারী হবেন আপনি যেমন আপনার জন্য কোনো ক্ষতিকর কাজ পছন্দ করেন না আপনার মমিন ভাইয়ের জন্য সেটা আপনি পছন্দ করতে পারবেন না আপনার ক্ষতি যেরকম আপনার কলিজায় লাগবে আত্মায় ঘা লাগবে অনুরূপ আরেক মুসলিম ভাইয়ের যদি কষ্ট হয় তার কি আত্মায় ঘা লাগবে না নিশ্চয়। সেই অনুভূতি আমাদের ভিতরে জাগ্রত থাকা একান্ত প্রয়োজন আল্লাহ পরস্পরের বন্ধু আর বন্ধু কখনো শত্রু হয়ে না আর যদি শত্রু হয়ে যায় তাহলে সে আর বন্ধুত্ব থাকে না সেই হয় সবচেয়ে অনিষ্টকারী আল্লাহ রব্লা আলমিন সোর আবার একাত্তর নম্বর আয় বলছেন মমিন পুরুষেরা মমিন নারীরা পরস্পরে একে অন্যের বন্ধু মরুন আবিল মা আররফ তারা ভালো কাজের আদেশ করেন আনিল ওয়ানহাউনআ এবং তারা মুনকার ও গরহিত কাজ থেকে বারণ করেন এবং তারা আল্লাহ ও তার সুদের এত করেন আনুগত্য করেন্লাহ ওরা হলো ওই সকল লোক যাদের প্রতি আল্লাহ রবুল্লাহ আলমিন অতি শীঘ্রই তার রহমত নাজিল করবেন শুধু ও দর্শক এই আয়াত খানার ভিতরে আল্লাহ রুবান প্রথমে বলেছেন মোমিনরা পরস্পরে বন্ধু এবং দুই নম্বর কথা বলেছেন এদের দায়িত্ব হচ্ছে আমরুবিল মা আররফ ও নহিয়ান মনকারের কাজ করা ভালো কাজের আদেশ দেওয়া খারাপ কাজ থেকে নিষেধ করা আর তিন নম্বর বলছেন তার আল্লাহ তার রসুলের এতাহাত পা আনুগত্য করবে নিজেরা পরস্পরে বন্ধু বন্ধুর কামনায় আমরুবিল মারফ ও নহিয়ানিন মুনকারের কাজ করবে ভালো কাজের আদেশ দেবে খারাপ কাজ থেকে নিষেধ করবে আর নিজেরা হবে আল্লাহ আল্লাহর রসুল সল্লাহ আলাইসাল্লামের অনুগামী আল্লাহর এত করবে রসুলের এত করবে এমনকি রসুল সাল্লাহ আলী ইতেবাহ করবে তার পদাঙ্ক অনুসরণ করবে ফল কী দাঁড়াবে যদি মোমিনডা পরস্পরে বন্ধু হয় এবং ভালো কাজের আদেশ দে খারাপ কাজ থেকে নিষেধ করে আর তারা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে আল্লাহ বলছেন করুণা সুতরাং আপনি কখনো দায়িত্ব মুক্ত বলতে পারেন না এর জন্য রসুল বলছেন তোমাদের যে ব্যক্তি মুন দেখবে আপনি যখনই মুন দেখবেন তখনই আপনার উপরে দায়িত্ব হয়ে যাবে এটা প্রতিহত করা এটার বিরুদ্ধে রুখে দাঁড়ান আপনার শক্তি আছে এটা প্রতিহত করে দেন হাত দিয়ে স্টপ এটা করা যাবে না বন্ধ করো আর যদি সেটা আপনার সামর্থ্য না থাকে সে শক্তি আপনার নেই অন্তত গিয়ে আপনি জবান তাড়ানো সিহত করে আসুন আপনি সাহস করুন আপনার দায়িত্ব পালনের জন্য অনেকেই বুঝে অন্যায় করে অনেকেই না বুঝে অন্যায় করে আপনি যদি আমর বিল মা অরফ ও নই আইন মুনকারের কাজটুকু করতে পারেন তাহলে কিন্তু আপনি সফল হবেন এখনো প্রশ্ন শুধু দর্শকবৃন্দ যিনি মা ন্যানমুন হবেন ভালো কাজের আদেশ দেবেন খারাপ কাজ থেকে নিষেধ করবেন তার কিন্তু কিছু গুণ থাকা দরকার আমি প্রথম যে গুণটির কথা বলবো। তিনি হবেন মুত্তাক্ষী পরহেজগার মুত্তাক্ষি ও পরেজগার সংযমশীল মানুষ তারা কিন্তু যখন মানুষের সামনে যায় মানুষেরা তাদেরকে শ্রদ্ধা করতে পারে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় শ্রদ্ধা অটোমেটিক এসে যায় কেন ওই লোকটি আল্লাহর আর এই সমস্ত মানুষ যারা অন্যায় করছে তারাও আল্লাহর বান্দা আল্লাহ রব্বুল্লা আলমিন তাদের অন্তরে এক প্রকারের ভয় সৃষ্টি করে দেন এই যে আপনি যদি মুত্তাকে উপজগার হন সংযমশীল হন তাহলে আপনিও অবশ্যই সেগুণে গুণান্বিত হবেন এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার সাথে থাকবেন ফেরাউনের কাছে মুসাকে আল্লাহ পাঠান নেই কিন্তু কই যে ফেরাউন মুসাকে হত্যা করার জন্য হন্য হয়ে উঠছিল অথচ মুসাআল ইসলাম সেখানে গিয়ে নম্র কথা বললেন ঠান্ডা হয়ে গেল অত্যাত দূরের কথা বিতর্ক করল। এরপর এক পর্যায়ে আসলো যে সে তার দুষ্টারিতার সীমালঙ্গনে যখন পোস্ত তখন মুসা আল ইসলামের বিরুদ্ধে সে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ছিল তখনও আমরা দেখেছি মুসা আসমের ইসলামের ইমান কৌমেরা এসে গেছে পিছনে ফেরাউনের লস্কর সামনে সমুদ্র যাবেন কি করে কি করে পাড়ে দেবেন ওরা বলছে ইন্না বাকুন মুসা আমাদের এই শত্রুটা তো আমাদেরকে গ্রাস করে ফেলবে মুসা মূসা কঠিন ইমানের অধিকারী ছিলেন বলছিলেন মাইয়া আমার আমার সাথে রব তিনি অবশ্যই আমাদেরকে পদ দেখাবেন আল্লাহ পদ দেখান নাই সমুদ্রের মাঝখানে বারোটি রাস্তা হয় নাই আর মুসার কমরা পার হয়ে যায় নাই ফেরাউন সেখানে ডুবে মরে নাই এগুলি তার জ্বলন্ত সাক্ষী যা থেকে আমরা আয়ব্রত গ্রহণ করতে পারি তবে সারসংক্ষেপ হিসাবে আমরা প্রত্যেক ভালো কাজের আদেশকারী এবং খারাপ কাজ থেকে নিষেধকারীকে বলবো। এক নম্বর গুণ আপনি অর্জন করবেন আর আপনার ভিতরে দয়া থাকতে হবে আপনার কোমল হৃদয়ের অধিকারী হবেন রৌড়ক্ষ মেজাজ দিয়ে কখনো সমাজ সংশোধন করা সম্ভব হয় না এজন্য আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লিউসাল্লাম কত নম্র ছিলেন কত কোমল হৃদয়ের অধিকারী ছিলেন আল্লাহ বলছেন ফাবিবা রহমত ইমিন আল্লাহআম আল্লাহ রবুল্লাহ আলমিনের দয়ায় আমাদের প্রিয় হাবিব সাল্লাইসাল্লাম কোমল ডিদন আধিকারী হয়েছিলেন তার কোমলও তার কাছে শত্রুপক্ষ আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল দুই নম্বর গুণ আপনাকে অতি ধৈর্য সহিষ্ণু হতে হবে আপনি ধৈর্য নাই চটপটে রাগ মিজাজে দু চারটা কথা বলে উঠে চলে যাবেন আপনার দ্বারা অন্যায় প্রতিরোধ করা সম্ভব হবে না কোনো ভালো কাজও করা সম্ভব এখানে আপনাকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে আর এ ধৈর্য এ সহিষ্ণুতা এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে হাস দান আপনাকে তার ট্রেনিং নিতে হবে তিন নম্বরে আল আদল আপনাকে ন্যায় ইনসাফকারী হতে হবে আপনি যখন অন্যায়কে প্রতিরোধ করতে যাবেন তখন যদি আপনি ইনসাফকারী না হন তাহলে কিন্তু আপনি হয়তো কোনো ক্ষেত্রে অন্যায়ের প্রতি ঝুঁকে যেতে পারেন দুজন লেখছে ঝগড়া লেগে গেছে আপনি মীমাংসাকারী মধ্যস্থতাকারী আপনার ভিতরে আদালত না থাকে ন্যায় ইনসাফ না থাকে সততা না থাকে তাহলে কিন্তু আপনি কোনো না কোনো পক্ষকে জিতিয়ে দেবেন কোনো না কোনো পক্ষকে ক্ষতিগ্রস্ত করবেন সুতরাং আপনি আমের বেলমা আরফ ও ন্যায় হে আনিল মুন কারণ ভালে কাজের আদেশদাতা হিসাবে এবং খারাপ কাজ থেকে নিষেধকারী হিসাবে আপনাকে অবশ্যই এই গুণ থাকতে হবে ন্যায় পরায়ণ আপনাকে হতে হবে সর্বোপরি আপনার যে গুণটি থাকা দরকার সেটি হচ্ছে আপনার অ্যালিম আর এলিমটা এমন একটা সম্পদ যার মাধ্যমে আপনি হক ও বাতিলের ভিতরে পার্থক্য করতে পারবেন আপনার অ্যালিম না থাকলে কোনটা মুনকার আর কোনটা মা আরফ কোনটা ন্যায়সঙ্গত কোনটা অন্যায় কোনটার ক্ষতি কিছুই আপনি উপলব্ধি করতে পারবেন না সুতরাং আপনার জ্ঞান স্বচ্ছ আপনাকে থাকতে হবে তবেই আপনি ভালো কাজের আদেশ অমন্দ কাজ থেকে নিষেধ করতে পারবেন শুধুও দর্শকবৃন্দ যে আমরুবিল মারুফ আররফ এবং নহিয়া মুনকার এই কাজটি চারটিহানি কথা না এটি অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব এই নাস। তোমরাই হলে উত্তম মানুষ তোমাদের উত্থ তোমাদেরকে বের করে আনা হয়েছে তোমাদের এই সৃজন পৃথিবীতে মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য আর সেটা কি করবে তোমরা কি করবে হ্যা মরুনা মন কারণ তোরা মানুষকে ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে এই দায়িত্ব সবার পক্ষে সম্ভব হয় না এজন্য যারা এই দায়িত্ব পালন করবেন তাদেরকে অবশ্যই সংকল্পের অধিকারী হতে হবে হতে হবে অত্যন্ত ধৈর্যশীল যা আমি একটু আগেই উল্লেখ করেছি এ প্রসঙ্গে আল্লাহ হ্যান হু তা লোকমানের শতফ ওয়ান হ্যান তুমি ভালো কাজের আদেশ করো মনকার কাজ থেকে নিষেধ করো ওয়াসবির সূচক শব্দ তুমি ধৈর্য ধারণ করো তুমি সবর ইার করো তোমার উপরে যা আসবে অন্যায়ের প্রতিরোধ করতে গিয়ে তোমার উপরে ঝড় ঝাপটা আসবে তোমার উপরে বাক বিতনটা আসবে তোমার উপরে মানুষ কথা দ্বারা আঘাত করবে তোমার উপরে হয়তো বা তারা অস্ত্র দ্বারাও আঘাত করতে পারে তুমি ধৈর্য ধারণ করো আল্লাহ রব্লা আলমিন অন্যত্র বলছেন তুমি কেন ধৈর্য ধারণ করবে تمار تو اللہ, جن، آللہ کے پاور جن، آللہ سنترا آللہ سنشر درتے آپ کے اوشیل ما اور مونکر یہ گرو دائت پالن کرتے گے اوشی درجل منکر ایک آلام سوشیشن تبدیل مریادہ دیا والذين اوتوا العلم درجات الله رب العالمين امان دار در امان جا در الله علم دان کرسن تا در مرجدك الله اوچو كور دیسن شطرن عالم را اوچو مرجدارو دی کرن الله بچن هل يستوى الذين يعلمون والذين لا يعلمون جر جاننا ترخی شمان ہوتے پاره ققحونا نائی ایک جن چکش من بیکتی ایک جن اندو شمان نائی ایک جن عالم تنی جانن ایک جن الله رب العالم بچن انما তার বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে থাকেন ওই সমস্ত লোক যারা হলেন না আলেম শুধুও দর্শকবৃন্দ সময় হলো একটি ছোট্ট বিরতির ফিরে আসব আপনাদের সাথে বাকি আলোচনায় ততক্ষণে আপনারা দূরে যাবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ যখন হজ ফরজ হচ্ছে আপনি আপনি যখন আপনার প্রতি সিয়াম বা রোজা আসতেছে তখন আপনি সুন্দর ভাবে থেকে সঙ্গে সেটা করতেছেন যারা এবং প্রত্যেক কাজের আরম্ভ ইসলামের প্রধান স্তম্ভ প্রতি শনিবার রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে ভারতে পিস টিভি বাংলায় সঠিক শিক্ষা নিয়ে সঠিক ইসলাম জেনে গোটা বিশ্বে ছড়িয়ে যেতে পারে সুন্নাতে বাস্তবায়ন আরেকজন মুসলিম অবর্জনকে ইসলামের দিকে দাওয়াত দিবেন কোরআন এবং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 সম্মানিত শুধু দর্শক বৃন্দ এবারে আমরা বলবো যে আমরুবিল মা আরো নহীন এই কাজটি চারটি হানি কথা না এটি অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব এর জন্য নাস তোমাদের এই সৃজন পৃথিবীতে মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য আর সেটা কি করবে তোমরা কি করবে তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবি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 আল্লাহর জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর সন্তোষের জন্য কেন পারবে না আল্লাহ সন্তোষের জন্য ধৈর্য ধরতে আপনাকে অবশ্যই আমরুবিল এবং আনিল মুনের এই গুরু দায়িত্ব পালন করতে গেলে অবশ্যই ধৈর্যশীল হতে হবে আমরুবিল্মরফ ও নহিয়া আনিল মু এর ক্ষেত্রে আলেমুল আমাদের অবদান সবিশেষ উল্লেখযোগ্য আল্লাহর আলমিন তাদের মর্যাদা দিয়েছেন আল্লাহ রব্লা আলমিন ইমানদারদেরকে এবং যাদেরকে আল্লাহ এলিম দান করেছেন তাদের মর্যাদাকে আল্লাহ উচু করে দিয়েছেন সুতরাং আলেমরা উঁচু মর্যাদার অধিকারী আল্লাহ বলছেন হালিয়াল যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে কক্ষনো নয় একজন চক্ষু সমান ব্যক্তি আর একজন অন্ধ সমান নয় এই যে একজন আলেম তিনি জানেন এজন্য আল্লাহ রব্লা আইন বলছেন তার বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে থাকেন ওই সমস্ত লোক যারা হলেন আলেম সুতরাং আলেমদের দায়িত্ব কর্তব্য অনেক বেশি তাদেরকে অবশ্যই এই আমরুবিল মারফ এবং নহিআন মুনকারের কাজ করতে হবে আর আলেমদেরকে এমনভাবে জীবন গঠন করতে হবে তারা যেন সমাজ দিয়ে চললেই সমাজ কথা বলে রাস্তা কথা বলে পরিবেশ কথা বলে সবই তাদেরকে শ্রদ্ধা করে কেন শ্রদ্ধা যখন আসবে অন্যায়কারীরা চুপে যাবে সরে যাবে আর যদি আলেমরা সমাজের এই কদর্যের সাথে মিশে যান তাদের স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য তারা রক্ষা না করেন তারাও অপরহেজগার না হন তাহলে তো তাদের মূল্য কেউ দেবে না শুধুও দর্শক বৃন্দ আরেক শ্রেণী হচ্ছে যারা শাসক শ্রেণী তাদের দায়িত্ব অনেক বেশি কেননা তারা শাসন করে থাকেন আর তাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন শাসনের ক্ষমতা দিয়েছেন কেননা এই রাজত্বকার আল্লাহ রবুল্লা আসমান ও জমিনের মালিক কে আল্লাহ আসমান সমূহ এবং তার মাঝে যা কিছু আছে জমিন সমূহ এবং জমিনের মাঝে যা কিছু আছে ওমা তাহার কি ভূগর্বে যা কিছু আছে সব কিছুর মালিক হলেন আল্লা সুতায় আসমানের মালিকানা একমাত্র আল্কা আল্লাহর সুতরাং আল্লাহরুল আলমিন যাদেরকে রাজ্য পরিচালনার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবেন সমাজ পরিচালনার দায়িত্ব দেবেন তাদের দায়িত্ব অনেক বেশি أجلنا الله رب العالم بل شن الذين إمكناهم إم في الأرض الذين إمكناهم إم في الأرض هل شكش نجا درك يا أمي زميني قومة دي تهلي ترى كيف ترى دائتوكي أقام الصلاة ترى الصلاة قائم كور بي ترى نجير الصلاة أدائي كور بي أبوغ أنو دركوا الصلاة الندش دي بي أبوغ ترى زكاة دي بي وآمروا بالمعروف ও আনিল আনিল তারা ভাল কাজের আদেশ করবে এবং মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করবে আর আল্লাহর কাছে রয়েছে প্রত্যেকটি কাজের শেষ পরিণতি শুধুও দর্শক বৃন্দ এতে স্পষ্ট প্রমাণ হয় যারা শাসক শ্রেণী হবেন তারা অবশ্যই অবশ্যই আমরুবিল মাউরুফ এবং আনিল মুের দায়িত্ব থেকে মুক্ত থাকতে পারবেন না সমাজে কোনো বিশৃঙ্খলা দেখা দিয়েছে সেখানে শাসক এসে বিচার করে দিচ্ছেন সমাধান করে দিচ্ছেন কিন্তু অন্যায় হচ্ছে এক্ষেত্রে একজন শাসক নির্বাক তিনি যদি নির্বাক্ষণ তাহলে কিন্তু আল্লাহর কাছ থেকে তিনি রক্ষা পাবেন না আল্লাহর আলমিন এমন সত্যা তু উতিল যাকে ইচ্ছা রাজত্ব দিয়ে থাকেন ও তনজলাম যার থেকে ইচ্ছা তিনি রাজত্ব ছিনিয়েও নেন ক্ষমতা তার আজকে হয়তো আমরা নিজেরা ক্ষমতার অধিষ্ঠিত করছি। কিন্তু যে আমাদের এই জগতে আমরা দেখেছি যত বড় দুর্দণ্ড প্রতাপশালী শাসক হন না কেন একদিন তাদের পতন আসছে আসবেই সুতরাং আমাদেরকে এই ক্ষণস্থায়ী জিন্দেগি চিরস্থায়ী বাসস্থানের মতো বানিয়ে ভোগ বিলাসের লোভলালসা পরিত্যাগ করতে হবে শেষ শেষপারে বলব যিনি আমরুবিল ও মুনহি আনিল মুের কাজ করবেন তাকে অবশ্যই আমলকারী হতে হবে আর তিনি যখন আমল করবেন তখন তার নসিহাত তার কথা অন্যের উপরে প্রভাব বিস্তার করবে না হলে কিন্তু কথা কথাই থেকে যাবে প্রভাব বিস্তার করবে না আর এটা মনে রাখতে হবে যে এটা কিন্তু ইমানের পরীক্ষা এজন্য রসুলসাল আলী আসাল্লাম বলেছেন শক্তি নাই সামর্থ্য নাই জবান দিয়ে নিষেধ করতে পারো না তাহলে অন্তত অন্তর থেকে সেটাকে ঘৃণা করো এটাও যে তোমার ভিতরে ইমান আছে এর পরিচয় আর যদি সেটাও না করো তাহলে তো আর ইমানদার বলে দাবি করার কোনানদার বলে দাবি করলো আর তাদের কোনো পরীক্ষা করা হবে না তারা পরীক্ষার মুখোমুখি হবে না যত জাতি চলে গেছে তাদেরকে আমি পরীক্ষা করেছি অথবা আমি জেনে নেব কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী সত্যকার অর্থে আপনি যদি ইমানে সত্যবাদী হন আপনার ইমান যদি সত্য হয়ে থাকে এবং লীল্লাহত থাকে তাহলে আপনি অবশ্যই মনে রাখবেন যে এই জগৎ সংসার ফুলের বিছানো থাকবে না এটা কাটাযুক্ত থাকবে এজন্য আপনাকে অবশ্যই ইমানের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য সদা জাগ্রত অবস্থায় জীবন যাপন করতে হবে এবং সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে প্রতুলদের চেষ্টা করতে হবে নচেত হয়তোবা আপনার নিরবতা জাতিকে আরও উলঙ্গতার দিকে ব্যাহায়াপনার দিকে ধাবিত করবে আমরা দেখেছি সুনামি আমরা দেখেছি বিভিন্ন জায়গার আজাব গজব আমরা দেখেছি জাপানে যাবে ভূমিকম্প মানুষকে শেষ করছে এগুলি থেকে আমরা কি শিক্ষা নেবো না পাকিস্তানের সেই ভূমিকম্প আমরা কি বলে গেছি আমরা কি আশেপাশের বিভিন্ন জায়গার যে বিপদ সেগুলিকে আমরা বলে গেছি আল্লাহ সুভায়ন হুয় তায়না সেগুলির মাধ্যমে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন ওহে মানুষেরা তোমরা ফিরে এসো তাকো আল্লাহর কাছে ফিরে এসো আল্লাহ ছিল কোনো উপায় নেই সুতরাং আপনি আমি সত্যিকার ইমানদার যদি হই তাহলে ইমানের পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ হতে হবে আর এটাই রসুল সাল আলী সাল্লাম অত্র হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন শক্তি আছে প্রতিরোধ করুন শক্তি নাই জবান দিয়ে বাধা দিন তাও নাই অন্তর্ গৃণা করুন কোন অবস্থাতেই অন্যায়কে সমর্থন করা যাবে না অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ দাহে তাই আসুন আবার যাবতীয় অন্যায়কে অন্যায় হিসেবে চিহ্নিত করি এবং তার বিরুদ্ধে আমাদের সাহ্য অনুযায়ী প্রতিবাদ করি আল্লাহ রাহিন আমাদের সকলকে ন্যায় পথে পরিচালনার তৌফিক দিন অন্যায়কে মনকারকে বর্জনের তৌফিক দিন আপনার উট রাউড বার্মিং বি এক পাঁচ একটি এক এক তিন দুই তিন শূন্য এক আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি ডট টিভি পরিচর্যা ছাড়া কোন জিনিসই তার সৌন্দর্যতা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 বাংলায়। আজকে আমরা ছেলেদের কি শিক্ষা দিচ্ছি কি জবাব দিবে আল্লাহর কাছে সেদিকে আড্ডাখানা তৈরি হয়েছে গোটা পৃথিবীতে মানুষের পূজা চলছে আল্লাহ পূজা বাদ দিয়ে নিজে থেকে বাঁচুন আমাদের কর্তব্য প্রতি বৃহস্পতিবার রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে এগারোটায় ভারতে বিস টিভি বাংলায়